হমদুল্লাহ রবিনতাম আশরফিল্বরসলিন पृष्टिंगलार दूर का सुप्रिय दर्शक श्रोता भाई बन जा विभिन्न अवस्थान आजकल आयोजन उपभोग कर तेजर सकल के आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा अपन सामने आकिदाई आलोच्य विषय आलोके धारावाहिक अनेकगुलो पर्व इतिमदे उपस्थापन कर आलोचनाते चलमान जी विषयटी हमें आलोकपात करब ता इमान बा इमान आपना देर जिखने इमान भांगो हे नवाकिदुलमान ईमान भंगेर कारणसमूह य आलोके विषय उत्थापन करमान भंगार समूह सम्भवना रज के हम ष्ठ आलोचनाटी अपने उत्थापन करते चाची তা হচ্ছে রাসুল সাল্লাহ আলি ও সাল্লামের দিনের কোনো অংশকে কিংবা কোনো একটি বিষয়কে বিদ্রুপ করা ঠাট্টা করা তামাশা মনে করা আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে আলোকপাত করার জন্য যে সমস্ত প্রাগ্য আলোচক মণ্ডলী আমাদের স্টুডিওতে এসেছেন আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই এসেছেন ডক্টর হাফেজ এবিএম এম হিজবুল্লাহ আরো এসেছেন শেখ আকরাম বিন আবসালামীক আরও আছেন শেখ মাহমুদুল হাসান রয়েছেন শেখ আব্দজাক বিনসুফ আসসালামুকরাত सुप्रिय दर्शक श्रोता इमान भंगेर ष कारणटी हसुल्लाहसल्लम दिन अंश के विद्रुपरा तमाम ठाट्टा इमान भंगेर अन्तम एक कारण आसन एपराम प्रथम जाब्दुर यूसुफर कामान भंगे बे कि कारण पेश कर तरह की गुरुत्वपूर्ण कारण हे इसलमेर কোনো অংশ আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেওয়া বিধানের কোনো অংশকে কোনো একটা বিধানকে অপছন্দ করো বিদ্রূপ বিদ্রুপ করো ঠাট্টা করা বা এটা কেমন এটি কি আর বিধান হতে পারে এরকম বলে কোনো মন্তব্য করা এরকম মন্তব্য যদি কেউ করে এখন বা তখন বা কে আমার পর্যন্ত তাহলে একজন মুসলিমের পক্ষ থেকে যদি এই ঘটনা ঘটে যায় তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে জেনে শুনে সজ্ঞানে কোন সময় তার পক্ষ থেকে এরকুম কোন মন্তব্য তাহলে তাকে নিশ্চিত যেটা সেই কালে মুনাফেকরা করতো অমুসলিম মুনাফেক ইহুদি খ্রিস্টান করতো আজও ইসলামের বিভিন্ন ধর্মের বিভিন্ন অংশকে মুনাফেক বা ইহুদি খ্রিস্টানের বিদ্রুপ নিন্দা করতে পারে সে কালো দেখা গেছে যে যারা মনাফেক ছিল সমাজে তারা বলতো যেত তখন তারা বলতো যে না আমরা তো আপনাদের সাথেই আছি আমরা গেছিলাম তাদেরকে বিদ্রুপ করতে নিন্দা করতে তাদের তাদের ধর্ম একে নিন্দা করতে গেছিলাম এই নিন্দা করা বিষয়টি একটা বোখারি মুসলিমের হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে আবু আফে আবু আফে একজন খুব বৃত্তশালী ধনী মানুষ সম্পদশালী ছিল যাদেরকে রসুল সাল্লি ইসাল্লাম খোলাখলিভাবে হত্যা করতে বলেছেন তার একজন হলো আবু আফে আর একজন হচ্ছে কাবিব না আশরাফ মালিক নন আশরাফিনেরতালামের নিনা করতো রাসুল সালাম একদিনা তো একজন সাহাবি আবদুল্লাহ আতিক বললেন যে আল্লাহ রসুল যদি আপনার পক্ষ থেকে কিছু কৌশল অবলম্বন করার অনুমতি থাকে তাহলে বলেন তাহলে সেটা আমি করে তাকে হত্যা করব। যেটা তোমার কুলাই সেটা করতে পারো তো ওখানে গিয়ে যখন বললেন যে আপনার কাছে আমরা কিছু চাইতে এসেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি আমাদের কাছে পয়সা চাচ্ছেন আর আমরা হয়ে গেলাম তখন ওই কথা বলেছিল যে তোমরা আরো নিঃসাহ হবে এমন একটা দিন তোমরা গ্রহণ করেছো যে তোমাদের পথে নেমে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না তারপরে বিদ্রোহ অনেক কৌশল অবলম্বন করলো এ পর্যায়ে বললো আপনি খুব ভালো আতর ব্যবহার করেছেন মনে হচ্ছে হ্যাঁ আমি তো খুব দামি আতর ব্যবহার করি বলে আমি কি আপনার এই মাথ হাতের নাক লাগিয়ে আতরটা অত্রহাদিসে যেটুকু আমরা পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের দিনকে যারা ঠাট্টা করে বিদ্রুপ করে অপছন্দ করে এমন ব্যক্তি হত্যার যোগ্য আলোচনা রাখলেন শেখ আব্দ ইউসুফ শেখ আমি একটু কথা এখানে সংযোজন করতে চাই যে সবচেয়ে বড় বিদ্রুপ সেদিন করেছিল কুফোয়ারে কুরাইশরা যেদিন বললেন যে আমি মেরাজ থেকে ফিরে আসলাম সপ্তাকাশ পরিভ্রমণ করে আবার এসেছি সেই দিন এই বিষয়টিকে কুফোয়ারে কুরাইশরা সবচেয়েতে বেশি বিদ্রুপাত্মক ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তারা প্রকাশ করেছিল বিষয়টাকে যদি শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলেন যে শেখ আকরা ওরা তো একটা লম্বা চড়া ঘটনা ছোট করে যদি তারা এইভাবে বিদ্রোহ করেছিল বরং অসম্ভব মনে করেছিল যে কিভাবে একটা রাত্রে সে ঘুরে আসতে পারে এটা তো সম্ভব না। এটা ওরা বলতে চাইছিল যে আসলে যে মোহাম্মদ পাগল এটা কিভাবে সে অথচ এই ঘটনা যেহেতু আল্লাহ ঘটিয়েছে কৃতিত্ব না এটা আল্লাহ কৃতিত্ব কারণ তার কাজ তো হলে থেকে তাকে ভ্রমণ করিয়ে আনা এটা তো কোনো অসম্ভবের বিষয় না তারা যতই বিদ্রোপ করেছে অসম্ভব মনে করেছে কিন্তু আল্লাহ তো বড় কথা এটা শেষমেশ তাদের পরীক্ষা ইন্টারভিউতে সত্য প্রমাণ করে দিয়েছে এর আগে তো আমরা পড়লাম অপছন্দ করা ইসলামের কোনো নিয়ম বিধানকে অপছন্দ করাই হলো কুফুরি আর এই বিদ্রূপ এবং ব্যঙ্গ করা এটা হলো তার উপরে আর এক ডিগ্রি আর এক মাত্রা যোগ করা এই কারণে আল্লা বরকতলা তাকে কুফরি বলেছেন এই আচরণকে আমাদের অবশ্যই সতর্কতার জন্য আজকে আলোচনা কারণ এই কারণের সাথে অনেকেই আমরা জড়িত অজ্ঞতার কারণে তাহলে আমরা বিষয়টায় আসি যে এখানে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রসুল সংশ্লিষ্ট যে কোনো বিষয়কে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করা এখানে সুরা তৌবর ভিতরে আল্লাহ তুবরকতলা বলছেন মুনাফেকদের আচরণ মুনাফেকরা ব্যঙ্গ করেছিল যে এরা কারি সাহেব আর তো কাজ নাই খালি কোরআন এগুলো কিন্তু আসলে তারপরে এরা আবার যুদ্ধে কাপুরুষ এই তিনটা কথা বলেছিল তারপর করলেন তোমরা কি আল্লাহকে নিয়ে তার আয়াত নিদর্শন কে নিয়ে এবং তার রসুল নিয়ে বিদ্রোপ করছি তোমরা কোন ওজুর আপত্তি অজুহাত পেশ করতে আসো না বরং তোমরা কাফের হয়ে গেছো যেটা আমরা এক মিনিটে বুঝে নিতে পারি আল্লাহ বলছেন তোমরা এবং মাধ্যমে যে ইমান এনেছিলে এখন তোমরা কাফের হয়ে গেছো এই বিদ্রুপ করার কারণে তাহলে এখানে তো স্পষ্টই আল্লাহর বিধান তাহলে সেখানে আমরা কি মনে করতে পারি কাদ কফর বাদা আদা তাহলে আমরা কি আল্লাহর চেয়ে বেশি বুঝি যেখানে এই অপরাধের কারণে আল্লাহ বলছেন বিদ্রুপ পাওয়া যায় আমাদের কাছে দেখুন বড় মজার ব্যাপার আল্লাহ আয়াত আয়াতকে অস্বীকার করা মানে আল্লাহর রসুলের কে অস্বীকার করা আল্লাহর রাসুলকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা সেন্টেন্সটাকে দেখুন কুল আবিল্লাহ দর্শক শ্রোতা আমরা অল্প সময়ের জন্য একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও আপনাদের সামনে ধারাবাহিকতা নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আকাশে রং ধুনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 जान कत कार्यक्रे मोमिन बंदा लीजे क्ष के इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार রাত দশটায় আন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে আবু হুরাইরা রাদু আহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ বলেন আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় आल्लर कसम ओ व्यक्ति ईमानदार नए जिज्ञेस रसुल सल्लम क्या ओ व्यक्ति रसुल्ला अनिष्टता थे तरह निरापद नए सेहि बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय अन्च्छेद ऊनत हदिश नम्बर छ हज़ार षोलो আল্লাহ রান বুঝতে চান ওর আন বুস্তি হলে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 कुरान भारती विषय ज्ञान रखा जरूरी जानते हम देख उल्म कुरान और इस्लामी आदर्श परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা যে আলোচ্য বিষয় আপনাদের সামনে আলোকপাত করছিলাম তারই ধারাবাহিকতায় ফিরে আসলাম আসুন রসুল সাল্লি সাল্লাম আনিত দিনের কোনো একটি বিষয়কে বিদ্রূপ করা ঠাট্টা করা বা হেলতামাশা মনে করা এটা ইমান ভঙ্গের অন্যতম কারণ আল্লা নবীর কোনো বিধানকে সরাসরি অবজ্ঞা করা ব্যঙ্গ করা বিদ্রোপ করা যেমন অন্যায় অথবা পরোক্ষভাবেও সেটাকে করাটা অন্যায় আজকে সমাজে আমরা দেখি যে অনেক শিল্পী অনেক কবি অনেক সাংবাদিক নানাভাবে ইসলামকে আঘাত করার চেষ্টা করে প্রথমত ব্যক্তিগত আলাপ আলোচনায় চলচ্চিত্র আলোচনা আলাপচারিতার মধ্যে অনেকেই করেন কথাবার্তা ব্যক্তিগত আড্ডাতে সেটা করেন যে দাঁড়িয়ে নিয়ে বিদ্রোপ টুপি নিয়ে বিদ্রোপ এবং এটা তো আল্লাহ নবী সুন্নার সাথে জড়িত অথবা কোনো হিজাবি নারীকে নিয়ে বিদ্রোপ করা ইত্যাদি আবার সেটাকে তারা খুব প্রকাশ্যে জনগণের কাছে পেশ করার জন্য নাটকের মাধ্যমে সেটাকে উপস্থাপন করে খুব বিদ্রোপাত্মক উপায়ে আল্লা নবীকে বিদ্রোপ করে তারা প্রকাশ করছে কিন্তু অনেক মুসলিম পত্রিকাগুলো সেটাকে আবার তারা কপি করে সেটাকে প্রচার করে আল্লাহ নবীকে অসম্মান করার চেষ্টা করছে এগুলো সরাসরি কুফুরি এবং ইমান থেকে বের করে দেবে এর পাশাপাশি আমাদেরকে এই মনে রাখতে হবে কোনো মুসলমানকেও যদি কেউ ইসলাম প্র্যাকটিস করার কারণে যদি অবজ্ঞা অবহেলা এবং বিদ্রোপ করা হয় সেটাও আল্লা নার মতো হবে এবং আল্লাহ তালা এই ব্যাপারে যারা আল্লাহকে অবিশ্বাস করে যারা প্র্যাকটিস ইন ইমানদার তাদেরকে দেখে তারা হাস হাসি করে বিদ্রোপ করে রবিহিম ইয়া মাজুন কোন ইমানদার যখন হেঁটে যায় তখন একজন আরেকজনকে টিপা টিপি করে আজকে তুমি যাদেরকে নিয়ে বিদ্রোপ করছো একদিন তাদের সুযোগ আসবে যারা বিশ্বাসী আজকে কাফেরদের দিকে তাকিয়ে হাসবে তাদের অসহায়তা দেখে তোমরা না আমাদেরকে নিয়ে হাসাহাসি করেছিলে বিদ্রোপ করেছিলে আজকে আমরা কত আরামে তারা সোফাতে বসে আরাম করবে আর তাদের অসহায়তা দেখবে এবং তাদেরকে নিয়ে হাসাহাসি করবে কাজেই প্রতিটি মানুষের খুবই সতর্ক হওয়া দরকার আমরা অনেক সময় ব্যক্তিগত গল্পতে এমন কিছু ঠাট্টা নিয়ে আসি যেগুলো সরাসরি কোরআন হাদিস কিংবা ইসলামকে ঠাট্টা করা হয় এই ব্যাপারগুলোকে আমাদেরকে সতর্ক থাকতো বিশেষ করে অনেক সময় আমরা আলিমুল আমাদেরকে নিয়ে যে তারা বেশি খায় এই আয়াত নাজেল হয়েছে কিন্তু এই ব্যাপারে খাবার ব্যাপারে তারা অভিযোগ করেছেন যে এখানে খুব স্পষ্টভাবেই আমাদেরকে অবগতিতে রাখতে হবে যে যতগুলি মাধ্যম বের হচ্ছে ইসলামের নিয়ম নীতিকে নিন্দা করা ঠাট্টা বিদ্রুপ করা সেটা ব্যক্তি হোক বা ইসলামের কোনো নীতি হোক সেটা কার্টনের মাধ্যমে হোক বা কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে হোক এগুলো প্রতিটাই হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ একটা মহিলার যে কোন যদি হয়ে থাকে তাহলে এটা তার একটা ইসলাম হয়ে যাবে একটু সামান্য তখন আবুবকে রিআল্লাহ তালু যখন এটা শুনলেন যে সে বলছে যে তোমরা ধর্ম গ্রহণ করতে বলছে যে তোমাদের কাছে ইয়ে চল্লাহ ইনাল ফাকির শোনার পর হয়তো আবুবকর দিলেন এক থাপ্পর্মে দেখুন গাই রেতে ইমানিকাকে বলে সে গিয়ে রসুল্লাহসাল্লামকে জিজ্ঞেস করল। বললো যে আর রাসুল আল্লাহ দেখেন আবুকার আমাকে কি করেছে বলছে আব্বুকর তুমি করেছো বলছো হ্যাঁ করেছো যে কেন করেছো তখন এই ঘটনাটা বল। আমরা লিখে রাখলাম তারা যা বলেছে তাদেরকে বলবো খুব কঠিন ভাবে শাস্তি গ্রহণ কর শুধু এখানে না চলে যান আমরা সুরেশ জুমারে চলে যাই সেখানে জাহান্নামীদের একটা ঘটনা সেখানে বলা হচ্ছে সেদিন বলবে এই জাহান্নামী আহ আমি আল্লাহর হকের ব্যাপারে কতই বাড়াবাড়ি করেছিলাম আমি সেদিন আল্লাহর দাঁতকে নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে আল্লাহর অদ বিধানকে নিয়ে আমি ঠাট্টা বিদ্রুপে ছিলাম সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের মতো আরজ করতে চাই যে যেখানে আসুন দেখুন শরীয়ত মানতে পারেন না পারেন সেটা ভিন্ন কথা কিন্তু অবস্থাতে শরীয়তের কোনো বিধানকে ঠাট্টা করবেন না আল্লাহ ঠাট্টা করবেন না আলে মোলামা ইকরামকে ঠাট্টা করবেন না আল্লাহ জিয়া সুননতকে ঠাট্টা করবেন না আমি একটা মহাসত্য কথা বলতে চাই আপনি একমত হবেন কি হবেন না আমি সেটা হচ্ছে এই এই কারণেই আজকে আমরা দেশে বিদেশে সব জায়গায় অনেক জায়গায় আমরা সুননত পালন করতে দ্বিধাবোধ করি আর পাঁচে লোকে কিছু বল আমি নিজে বাস্তব কথা বলছি অনেক ক্ষেত্রে একসাথে খেতে বসেছি চেটে খাবো কিভাবে অথচ তুলেছন্ন অথচ আমরা প্লেটের মধ্যে খাদ্য রেখে যাচ্ছি কার জন্য রেখে যাচ্ছি কোথায় রেখে যাচ্ছি কোথায় যাবে এগুলো আমরা একজনের খেতে আমরা ভুল করতেছি কেন কেন বোঝ লোকে আবার কিছু বলে কিনা এখানে আল্লাহ বড় কতলা তাদেরকে কাফের বলার ক্ষেত্রে যে তিনটা সূত্র বলছেন তোমরা কি আল্লাহ তার আয়াত এবং রসুলকে নিয়ে বিদ্রুপ করছিলে অথচ এই তিনটার কোনটা নিয়ে ওরা বিদ্রুপ করে ওরা আল্লাহ সংশ্লিষ্ট যারা আল্লাহর এবাদতকারী যারা আল্লাহর বিধান কায়েমকারী তাদেরকে তোমরা এসব ব্যঙ্গ করে কথা বলতেছিলে অতএব আমাদেরকে সতর্ক হইতে হবে মমিন ব্যক্তির কোনো আসার আচরণ নামাজিকে তার নামাজ পড়ার কারণে যদি ব্যঙ্গ করা হয় কেমন লাগতেছে মাটিতে কপাল রেখে দিচ্ছে আবার উঠছে উঠাব সে কী জিনিস একটা দাঁড়ি দেখা যায় কেমন জঙ্গলের মতো লাগে বরকা ভূতের মতো লাগে এমনকি এটা আমাদের হুজুর মানে মুরগির রান খাওয়া পাটি এই যে কতগুলো কথাবার্তা বলা হয় তারপরে ইসারা ইঙ্গিত ব্যাপার আছে আরো কিছু হাত দিয়ে ইশারা করে যত নিয়ম কানুন আছে যত চর্চার দিক আছে প্রত্যেকটা দিকের যে কোনো একটা যদি পয়েন্ট খাটানো হয় ইসলামের যেকোনো বিষয় নিয়ে তাহলে কিন্তু ইসলাম ভঙ্গ হয়ে যায় ইসলাম জি এখানে একটু কথা ইসলামের ব্যক্তি বা ইসলামের কোনো বিধানকে বিদ্রুপ করা কোন মুসলিম পুরুষ হোক আর নারী হোক বা ইসলামের কোনো বিধানকে ব্যঙ্গ করা বিদ্রুপ করা এটা মোনাফেকের কাজ আর ইহুদি খ্রিস্টানদের কাজ এ ব্যাপারে আপনারা খুব সোচ্চার থাকুন হলেও কখনো ইসলামের কোনো বিধানকে বা কোনো মুসলিম পুরুষ হোক নারী হোক ব্যঙ্গর পদক্ষেপে যাবেন না বিদ্রোপ করা অনিচ্ছাকৃত এবং সিরিয়াসলি হোক কিংবা হাস্য রস করার জন্য হোক দুটাই অন্যায় এবং বিশেষত ইসলাম ইসলামী ব্যক্তির উপর যদি আঘাত করা হয় এবং এই যুগে আল্লাহ নবী নেই কিন্তু আল্লাহ নবীর উত্তরাধিকারীরা রয়েছেন আল্লাহ নবী ঘোষণা করেছেন আল্লাহ ওয়ারাসাদিয়া আলেমরা হলো আল্লাহ নবীর উত্তরাধিকারী অর্থাৎ নবী তার দিনকে প্রচার করেছেন বর্তমানে নবীর কাজটা করছে ওল্লামা একরম তারা কোরআন এবং সন্ন্যার জ্ঞানকে চতুর্দিকে বিতরণ করছেন কাজেই তারা একটা ব্যক্তিনন্ তারা এই ওল্লামা হলো একটা ইনস্টিটিউট এখানে যদি আঘাত করা হয় এটা সরাসরি ইসলামের উপর আঘাত করা হবে যদি মাত্র এই কারণেই করা হয় যে তারা দিন প্রচার করছে এই কারণে যদি তাদেরকে কোনো বিদ্রোপ করা হয় তখন নিশ্চয়ই আল্লাহ তালা অসন্তুষ্ট হবে কারণ তাদেরকে আঘাত করা উপহাস করা মানেই হল তারা যাদের উত্তরাধিকারী সেই নবীদেরকেও আঘাত করা হবে এই জন্য অনেকেই বিভিন্ন কথা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে হাস্যরস করে এই কথাগুলো বলেন কিন্তু এটা যে আমার ইমানের উপর ইট পাটকেল নিক্ষিপ্ত হচ্ছে হয়তো আমরা ট্যাট পাচ্ছি না আর এইভাবে ইট পাটকেল নিক্ষেপ হতে হতেই ইমান বিধ্বংস হয়ে যেতে পারে আমরা অত্যন্ত মনজ্ঞ একটি বিষয় তাদের কাছ থেকে অবগত হতে পারলাম শুধু দর্শক শ্রোতা আমরা যেন কোন রকমের কোন বিদ্রুপাত্মক ভাষা ভাব বা অঙ্গভঙ্গি কখনো ইসলামের কোনো বিধানের ব্যাপারে প্রকাশ না করি সতর্ক থাকব এবং থাকব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন আবারও আমাদের প্রবীণ আলোচকের কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা মানতে পারি চাই না পারি সেটা আলাদা কথা কিন্তু কখনো যেন বিদ্রুপ না করি ঠাট্টা না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন হাদা। আস্তফরকলসাইমসমিন আসসালামাইকুম الله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 আমি জানা দিবি আপনারা দেখছেন উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলিয়াস্লামের শিক্ষাসমূহ কি चल्लिस हादिस मंगलवार प्रत साढ़े दस टे पुन सम्प्रचार सकाल नीच टी